আনা সবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণিত যে একবার মদিনাবাসীগণ আতঙ্কিত হয়ে পড়লে নবী সাল্লাহ আবু আবুতলাহ রদিল্লাহ তাল্লাহ্ন এর ধীরগতি সম্পন্ন ঘোড়ায় চলেন তিনি ফিরে এসে বললেন আমি তোমার ঘোড়াটিকে সমুদ্রের মতো গতিশীল পেয়েছি এরপর ঘোড়াটিকে আর কখনও পেছনে ফেলা যেত না